TV bung বাংলা মানবতা সমাধান আসসালামু আলাইকুম ওরমতুল্লা আলহামদুলিল্লাহ ওসলাত আল্লাহ বাদ সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী আমরা পূর্ব ঘোষণা অনুযায়ী আপনাদেরকে আমাদের আলোচনার ষষ্ঠ পর্বে ধন্যবাদ জানিয়ে বাকি আলোচনা আপনাদের উদ্দেশ্যে উপস্থাপন করছি गत पर्वे अपन उद्देश्य रसुल्लाह सल्लाह आलहीसल्लमर दई प्रकार अनुसरण समान भाव एक भावे पालन करते आल्लाहर रसुल सल्लाह अलहसल्लम के अनुसरण कर अल्लाह रसुल सल्लाह अलहसल्लम के आदर्श हिसेबी ग्रहण कर আমল এবং আবাদত করতে পারবো এবং তখনই আমাদের আমল এবাদতগুলো আল্লাহর দরবারে গৃহীত হবে কবুল হয়ে যাবে তা আমরা বলেছিলাম যে রসুল সাল আলী ওয়াসাল্লাম যা করেননি যা বলেননি এবং যা স্বীকৃতি ও সমর্থন দেননি এগুলো কোনোটাই আমাদের করা চলবে না বলা চলবে না এগুলোই হলো বেদাতের জগত এগুলোই হলো বেদাতের। अंगन यगलर मध्य बेदात एवेलेबल यजे हदिश थ नमुना तुम धरब क्यों आल्ला रसुल्लासल्लम जा करें अथच क्यों कर लेर रसुल करबेबादे तर किस नमुना এখনই গ্রহণ করবো ইনশাআল্লাহ প্রথমত আমরা সহি মুসলিম থেকে একটি হাদিস আপনাদের সামনে পেশ করছি আনান ইহবাদিন্নলিল্লাখির فقال أين نحن من رسول الله صلى الله عليه وسلم وقد غفر له ما تقدم من ذنبه وما تأخر فقال أحدهم أما أنا فأصلي الليل أبدا وقال الآخر أنا أصوم الدهر ولا أفتر أبدا وقال الآخر أنا أعتزل النساء ولا أتزوج بهن أبدا فقال رسول الله صلى الله عليه وسلم أنتم الذين قلتم كذا وكذا সম্মানিত দর্শক ও শ্রোতা মন্ডলী একটা নফুল এবাদতের ক্ষেত্রে রসুল্লাহ আলহাসাল্লামের অনুসরণ বাদ পড়ার কত ভয়াবহ পরিণতি हादिस थे जानते नफल इबादत ना कर नफल इबादत के केंद्र कर अल्लाह रसुल्लाम कत कठोर सिद्धान निले कत बड़े हुमकी दिल तीन जन सहबी के घटे गेस एहदास्लाह रसुल्लम हादीएल मदहा সবচেয়ে নিকৃষ্ট কাজ হলো দিনের ভিতরে নতুন কিছু আবিষ্কার করা এই আবিষ্কার দুই ধরনের হতে পারে একটা হলো আল্লাহর রসুল সাইসলাম এই বিষয়ে কোনো নমুনাই আমাদেরকে দিয়ে যাননি এমন এবাদত আমরা আবিষ্কার করলাম যে এবাদতটা আল্লাহর রসুল সাহসাল্লাম কখনো করেননি কখনো আমাদেরকে বলে যাননি এরকম এবাদত আবিষ্কার করা এটা একটা নতুন আবিষ্কার অথবা রসুল্লা সাহাশ্লাম নিজে আমল করতেন এমন আমলের ভিতরে নতুনত্ব সংযুক্ত করা এটাও হালকা আগেরটার চেয়ে রসুল্লাহ সাহসালাম কোনো নমুনাই দিয়ে যাননি নমুনা ছাড়া আমি একটা অবাদত আবিষ্কার করলাম এটা অবশ্যই আরো ভারী আরো জঘন্য ওই অবস্থার চেয়ে রসুল্লা সাল্লাম এবাদতের নমুনা দিয়েছেন সেই নমুনার ভিতরে ঈসৎ পরিবর্তন পরিবর্তনের ক্ষেত্রে ক্ষেত্রে আল্লাহ রসুলের হুমকিটা কত করা এই হাদিস থেকে আমাদের কাছে প্রতিয়মান হবে যারা বেদাঁতকে হাসানা বলেন অবশ্যই এই হাদিস শুনলে তাদের অন্তর কাঁপে উঠবে অবশ্যই হয়তো তারা তওবা করার চেষ্টা করবে আল্লাহ নষ্ট হওয়ার হুমকি আল্লাহ দিলেন তিনজন সাহাবি আসলেন আল্লাহ রসুলের দরবারে রসুলের আদর্শ রসুলের পন্থা পদ্ধতি অনুযায়ী তারা আমল করবে এরকম একটা চিন্তা ভাবনা নিয়ে রসুলের দরবারে এসে আল্লাহ রসুলের কোনো স্ত্রীকে জিজ্ঞাসা করলেন কোন কোন বর্ণনায় স্ত্রীর নাম এসে গেছে আয়েশা সিদ্দিকার কাছে তারা জিজ্ঞেস করেছিলেন এস আলুন ইব তিন নবী তারা জিজ্ঞেস করলেন আল্লাহ রসুলের এবাদত সম্পর্কে ফলাম্মা উকবির বিহায় আল্লুহা যখন তাদেরকে সংবাদ দেওয়া হলো বলা হলো আল্লাহ রসুল এইভাবে আবাদত করেন তারা আল্লাহ রসুলের নগণ্য মনে করলো অল্প মনে করলো তুচ্ছ মনে করলো আল্লাহ রসুল সম্পর্কে হাদিসে পাওয়া যায় আয়েশা আনহা বাস্তবে আল্লাহ রসুলের অবস্থা অবলোকন করে রসুল সাল্লামের প্রতি দরদি হয়ে রসুল সাল্লামকে কমাইতে বলছিলেন কেন রসুল্লাহ আল্লাহ রসুল রাত্রিবেলায় এত দীর্ঘক্ষণ দাঁড়িয়ে ক্যামুলাইল করতেন যে তার পদযুগল মোবারক ফুলে যেত আয়সারদ আল্লাহ আনহা মমতা ভরে রসুল্লাহলামকে দরদ ভরে রসুল্লাহামকে বললেন ইয়া রসুল্ল আপনি কেন এত কঠোর এবাদত করছেন অথচ আপনার আগের পিসের গুনা আল্লাহ মাফ করে দিয়েছেন আল্লাহর রসুল সালাম আয়েশা রদি আল্লাহরে বললেন যে আল্লাহ আমার আগের পিসের গুনা মাফ করে দিয়েছেন সেই আল্লাহর আমি শুকুর গুজার বান্দা হব না আল্লাহর শুকুর গুজার বান্দা হতে যে আল্লাহর রসুল সালুসালাম এত দীর্ঘক্ষণ দাড়ি এবাদত পালন করতেন যে তার দুটা পা ফুলে যেত সহি পাওয়া যায় ইমন আব্বাস রদি আল্লাহা থেকে আল্লাহ রসুলাম কেমন লাইলে একই রাখাতে লম্বা চৌড়া সুরাগুলো পড়েছেন সুরা বাকার আলো এমরান সুরা নিসা, একই রাখাতে আল্লাহ রসুল পড়ে শেষ করে দিয়েছেন অথচ এই তিনজন সাহাবি আল্লাহ রসুল সাল্লাহ স্লামের আবাদতের বর্ণনা শুনেও তারা বলতেছে তাক আল্লুহা আল্লাহ রসুল্লাহ এত কম এবাদত করেন তারপরে কম আবাদত করার ওরা যুক্তি বের করল। তিনি তো এমন ব্যক্তি যার আগের পিছের সব গুণা মাফ হয়েছে। গেছে হয়তোবা তার আগের পিছের গুণা মাফ হওয়ার কারণেই এই অল্প এবাদতার জন্য যথেষ্ট কিন্তু আমাদের আমাদের অবস্থা তো এরকম নয় আমাদের তো আগের পিছুর সব গুণ আল্লাহ মাফ করে দেননি অতএব কি করতে হবে তারা নিজেরাই নিজেরাই এখন সিদ্ধান্ত নিচ্ছে অঙ্গীকার করছে বেশি আমল করার অঙ্গীকার আবেদন ওয়ালা আমি জীবনে যতদিন বেঁচে থাকবো সারা রাত জেগে থেকে বদত করব এক সেকেন্ড ঘুমাবোন বিছানা গ্রহণ করবো দ্বিতীয় ব্যক্তি বলছে আম্মা আনা, আমি জীবনে যতদিন বেঁচে থাকবো সারা জীবন পালন করব, জীবন রোজা পালন করব। একদিনও আমি রোজাবিহীন থাকবো না আর ব্যক্তি বলল তৃতীয় ব্যক্তি আম্মা আনা ফা নিসা। আমি মহিলাদেরকে বিচ্ছিন্ন করে রাখবো আমি মহিলাদের থেকে বিচ্ছিন্ন থাকবো অর্থাৎ বিবাহ বন্ধনে আবদ্ধ হব না তার যুক্তি হল এই সমস্ত সম্পর্ক একমাত্র আল্লাহর সাথে থাকবে সম্পর্কটা অন্য জায়গায় বন্টন হতে দেওয়া যাবে না অত্যন্ত ভালো চিন্তা ভাবনা সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী এই যে প্রথম ব্যক্তি অঙ্গীকার করছে সারা জীবন আমি না ঘুমিয়ে এবাদতের ভিতরে দিয়ে রাত কাটাবো বিছানা গ্রহণ করব না এই ব্যক্তি সম্পর্কে মন্তব্য কি এই ব্যক্তিকে কোনো খারাপ কাজ করতে চেয়েছে অবশ্যই সে যা করতে চেয়েছে হাসানা অবশ্যই ভালো কাজ অবশ্যই উত্তম কাজ তাহাজ পড়া সারা রাত জেগে যেটা হয়তো আমি মুখের স্বীকৃতিও দিতে পারি না আমরা এই হাদিসের বাকি অংশ আপনাদের সামনে একটি বিরতির পর আলোচনা করব ইনশাল্লা কেননা এই মুহূর্তে আমাদের সামনে একটি বিরতির সময় এসে গেছে বিরতির পরে আবার আমরা আসব। ততক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আসসালাম আলাইকুমুল্লাহ আমি হাশিম মদানী আর আপনারা দেখছেন বাংলা शेख बदरुद दुजा नादवी। रास्ता छेड़े बदरुद्दुजानी मुख पथे पाने जेते फिर चलते गुनाहा जीवन बामिन हार हक आदाय आल्लर शांति बाचार उपाय खुजते इलामे अपराध शांति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 আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ দেখুন আসসালাম আলাইকুম ওরমতুল্লাহরাত্মানিত শ্রোতা দর্শক মন্ডলী আমরা বিরতির পর আবারও মুসলিম শরীফের সেই হাদিসটির ব্যাখ্যায় ফিরে আসছি আপনারা হয়তো হাদিসটির অনুবাদ শুনেছেন এবার আপনাদের কাছে আমার প্রশ্ন এই যে তিন ব্যক্তি আমলের অঙ্গীকার করলেন আমলগুলো তো এমন আমল নয় যে আমল আল্লাহর রসুল সাল্লুসাল্লাম কখনও করেননি এমন আমল করতে চাচ্ছে প্রথমজন যে আমল স্বয়ং রসুল্লাহ সাল্লাহ সাল্লামও করেন তাহাজ পড়বে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তাহাজুত পড়তেন দীর্ঘ সময় ধরে তাহাজুত পড়তেন এই ব্যক্তিও দীর্ঘ সময় তাহাজ পড়বে তবে পার্থক্য হলো এটা যে এ সারা রাত পড়বে সারা জীবন সারা রাত তাহাজ পড়বে এক সেকেন্ড ঘুমাবে না অবশ্যই এই ব্যক্তি সৎ আমল করারই অঙ্গীকার করছে দ্বিতীয় ব্যক্তি কি অঙ্গীকার করলো? জীবনে যতদিন বেঁচে থাকবে সে নফল রোজার মধ্যে থাকবে কখনো নফল রোজা ছাড়া থাকবে না তার রমজান রমজান সব সমান আপনি কি রোজাকে হাসানা বলবেন না রোজা কি সৎকাজ নয় অবশ্যই সৎ সেই সৎ কাজটাই তারা করতে চাচ্ছে আল্লাহর সাথে সম্পূর্ণ সম্পর্ক রাখা আল্লাহ ছাড়া আরো কারোর সাথে সম্পর্কটা বন্টন হয়ে যাওয়া পছন্দ করতেছেন না সাহাবি তাই উনি বলতেছেন আমি বিবাহবন্ধনে আবদ্ধ হব না সকল সম্পর্ক আল্লাহর জন্যই সে অক্ষুন্ন রাখবে সীমাবদ্ধ রাখবে এটা কি খারাপ চিন্তা অবশ্যই হয়তো আমরা এই ব্যক্তির এই চিন্তাকে খারাপ বলবো না কিন্তু দেখুন আল্লাহর রসুল সাল আলি আসসালাম এই তিনজনের আমল সম্পর্কে এত কঠোর আমল হয়তোবা আমাদেরকে যদি মৌখিক স্বীকৃতি দেওয়ার অনুরোধ করা হয় তাও তো হয়তোবা আমাদের অন্তর কাঁপবে শরীর কাঁপবে যে কিভাবে এরকম আমল কঠোর আমলের সিদ্ধান্ত নিতে পারি বা স্বীকৃতি দিতে পারি সারা জীবন যতদিন বেঁচে থাকব রাতের বেলা না ঘুমিয়ে পুরোটাই রাত এবাদতে কাটিয়ে দিব। এবং সারা জীবন নফল রোজাই কাটিয়ে দিব, এই অঙ্গীকার কয়জন আমরা করতে সাহস করবো হয়তোবা মুখ দিয়ে বের করলে আমাদের পুরা শরীর কাঁপবে অথচ আল্লাহ রসুল এদের এই আমল আমলের অঙ্গিকার শোনার পর কি মন্তব্য করলেন আসুন হাদিসের শেষে দেখি সাল্লাহ আলাইসালাম জয়াল্লাহাম এই তিনজন ব্যক্তির কাছে আল্লাহ রসুল সাল্লাহাম আসলেন এসে বললেন এই মন্তব্য এই আমলের অঙ্গীকার আল্লাহ রসুল অলরেডি শুনে ফেলেছেন তারপর এসে বলছেন তোমরা তারা বললো হা আল্লাহ তোমরা জেনে রেখো যে ব্যক্তি আল্লাহ তো বড় কথা সবচেয়ে বেশি ভয় করে যে ব্যক্তি আল্লাহর সবচেয়ে পরিষ্কার বান্দা সেটা হচ্ছে আমি ওলা কিনে আমি কি করি আমি রোজা রাখি এবং আমি মহিলাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি তারপরে আল্লাহ রসুলা বলছেন ফমান রি মিননি। যে আমার সুন্নত থেকে বিমুখ হবে আমার সুন্নত বহির্ভূত আমল করবে এবাদত করবে তার এবাদত গ্রহণযোগ্য না এবং সেই ব্যক্তিও আমার উন্নতির ভিতরে গ্রহণযোগ্য না তার আমল অগ্রহণযোগ্য এবং ব্যক্তি হিসেবে সেও আমার উন্নতির ভিতরে অগ্রহণযোগ্য ব্যক্তি অর্থাৎ আল্লাহ রসুলাম বললেন ফোমেন রিবাইন সুনি ফেলাইনি যে আমার সুন্নত থেকে বিমুখ হবে সে অবশ্যই আমার উম্মত থেকে বহির্ভূত বন্ধগণ আমরা যদি সুষ্ঠ বিবেক নিয়ে আমরা যদি নবী প্রেম নিয়ে এবং আমরা যদি নবী সাল আলহি আসাল্লামের আদর্শকে ভালোবেসে থাকি তাহলে অবশ্যই আমাদেরকে এখান থেকে একটা শবক নিতে হবে যে আল্লাহর রসুল সাল্লাহ আলহি আসাল্লামের আদর্শ হলো এটাই আল্লাহর রসুল সাল্লাহ আলহিউসাল্লামের অনুসরণ হলো এটাই যে তাকে ফলো করতে হবে তার পন্থা এবং পদ্ধতি অনুসরণ করতে হবে এবং সেই অনুসরণের ভিতরে কম ও বেশি করা যাবে না যদি কম ও বেশি করি তাহলেও আমাদের বেদাতের ভিতরে পড়তে হবে এবং রসুল্লা সাল আলী আসাল্লামের যে হুমকি বাণী হোমেন রকিব আইন সুন্নতি ইফলাই ইসামিননি তার ক্ষেত্রে প্রযোজ্য হয়ে যাবে আমরা বলেছিলাম যে একটি নফল এবাদতের ক্ষেত্র যদি রসুল সাল আলহিহ আসাল্লামকে আমরা সূক্ষ্মভাবে অনুসরণ না করতে পারি তারও পরিণাম অত্যন্ত ভয়াবহ এগুলো সবই হলো নফল এবাদত তাহাজ যদি জীবনে একদিনও আমরা না পড়ি তাহলে এর জন্য রসুল সাল্লা সাল্লামের উম্ম থেকে বহিষ্কৃত হতে হবে এরকম কোনো কথা নাই আমাদেরকে জাহার নামে যেতে হবে এরকমও কোনো কথা নাই। এরকম এই লোকগুলো করতে যে থেকে বহিষ্কৃত হলো রসুলের উম্ম থেকে বহিষ্কৃত হওয়ার হুমকি দেওয়া হলো তাহলে আমরা কিভাবে এরকম কথা বলতে পারি নিজেরাই একটা আমল আবিষ্কার করে নিই অথবা কোন মনীষী পণ্ডিত এগুলোকে কি বলা হবে সাহাবির এই তাহাজ কি বলবেন আপনি হাসানা না দলালা বন্ধুগণ অবশ্যই আল্লাহ রসুলের এই হাদিসই হলো মাপকাঠি কুল্লব বিদ্যাতিন দলালা বেদাঁত হলো দলালা এই ক্ষেত্রে এই হাদিসের অনুযায়ী যে ব্যক্তি সারা জীবন রোজা রাখতে চেয়েছে এই রোজা হলো দলালা যে ব্যক্তি বিবাহ না করে আল্লাহর সাথে সম্পর্ক সীমাবদ্ধ রাখতে চেয়েছে তার এই দৃষ্টিভঙ্গি এটাও দলালা যেহেতু আল্লাহ রসুলের থেকে বহিষ্কারের হুমকি তারা লাভ করেছে আল্লাহ রসুলের আদর্শ হওয়ার কারণে যদি উম্মত থেকে বহিষ্কৃত হতে হয় তাহলে ফরজ এবাদত পালন করার ক্ষেত্রে যদি রসুল্লাহ সাল্লাম আদর্শ থেকে আমরা বেরিয়ে আসি তাহলে আমাদের ক্ষেত্রে কি হতে পারে আমরা এই নফল এবাদত দিয়েই এই বিষয়টা বুঝে নেওয়ার চেষ্টা করব অবশ্যই ফরজের ক্ষেত্রে যদি আল্লাহ রসুলের আদর্শ থেকে বিচ্যুত হয় তাহলে এর চেয়েও ভয়াবহ পরিণাম হবে আল্লাহ আমাদেরকে বুঝ দান করুন আল্লাহ আমাদেরকে সঠিক জ্ঞান দান করুন আমাদেরকে সঠিক বিবেক দান করুন যেই বিবেক দিয়ে আমরা রসুলের আদর্শ বুঝব যেই বিবেক দিয়ে আমরা কোরআন বুঝব যেই বিবেক দিয়ে আমরা রসুলের সন্না হাদিসকে বুঝব বন্ধুগণ এখানে নফল এবাদত পালন করতে যে কেন অপরাধ হয়ে গেল অপরাধ হল এই জন্য যে তারা রসুল্লামকে ওভারটেক করেছে রসুল সালসাল্লাম রাত্রে কিছুক্ষণ ঘুমাইতেন এবং তাহাজুত পড়তেন আগে ঘুমিয়ে যেতেন তারপরে জেগে উনি তাহাজুদ পড়তেন এরা ঘুম মাইনাস করে ফেলেছে তাহলে এই ক্ষেত্রে তারা আল্লাহর রসুলকে ওভারটেক করেছে যেখানে ঘুমানো সত্ত্বেও রাত্রের কিছু অংশ তাহাজ পড়া সত্ত্বেও আল্লাহর কাছে রসুল্লা সাল্লাম খেতাব পেয়েছেন আখশাহ আতকা হাকুম লিল্লা আল্লাহর সবচেয়ে পরিষ্কার বান্দা আল্লাহর সবচেয়ে আল্লাহিরু বান্দা তো যদি কিছুক্ষণ ঘুমিয়ে সলাদ পড়ে সবচেয়ে বেশি পরিজগার হওয়ার খেতাব পেয়ে যায় তাহলে এই সাহাবিটা যিনি সারা রাত এক সেকেন্ড না ঘুমিয়ে সারা রাত এবাদত করতে চেয়েছে তাহলে এই ব্যক্তিকে আল্লাহ তো বরকতালা যদি ন্যায় বন্টন করেন তাহলে রসুলসাল্লামের চেয়েও বেশি পরিজগার বলার খেতাব দান করা উচিত এই যে মারাত্মক নির্দেশনা এই নির্দেশনাই হলো पराध रसूल सल्लासल्लम के ओभारटेक करपराध बेदांत हल रसुल्ला सोल्लाहहीसल्लम के ओभारटेक कर अपराध आशा करी बुजे एस तरला रसुल्लाहु आलहीसल्लम एबादत महिला जो सम्पर्क रेखे तरह एगारो जन स्त्री छो यो जन स्त्री ग्रहण कर অথচ আল্লাহ তবরকতলার উনি শ্রেষ্ঠ বান্দা আল্লাহ তবরকতাল্লাহকে সবচেয়ে বেশি ভয় করেন আল্লাহ তবরকতালা সবচেয়ে পরহেজগার বান্দা এই ব্যক্তি বিবাহ না করে শুধু আল্লাহর সাথেই সম্পর্কটা রাখলো এতে করে যেন সে আল্লাহর রসুল সাল্লাহামের চেয়েও বেশি মর্যাদার দাবিদার হয়ে যাচ্ছে এই মর্যাদা তো কখনোই আল্লাহর পক্ষে দেওয়া সম্ভব না আল্লাহ কখনও দেবেন না এবং এই ব্যক্তির রসুল সালুসলামের উম্মতের ভিতরে থাকার কোনো সুযোগ নেই অবকাশ নেই কীভাবে এমন ব্যক্তি রসুল্লাহ সাল্লাহ সাল্লামের উম্মতের ভিতরে থাকবে অথচ তার আমল হলো আল্লাহর রসুল সাল্লাহ সাল্লামের চেয়েও বেশি আশা করি আমরা এই হাদিস থেকে রসুল্লাহ সাল আলিয়া সাল্লামের অনুসরণের মর্যাদা রসুল সাল্লাহ সাল্লামের অনুসরণে আমলের গুরুত্ব অনুধাবন করতে পেরেছি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমরা আপনাদেরকে পরবর্তী পর্বের উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি এখান থেকে আমাদের ষষ্ঠ পর্ব সমাপ্ত হলো আমরা আবারও রসুল সাল্লাহ আলহি আসাল্লামের সন্ন্যাহ পালন করার ক্ষেত্রে সাহাবায়কেরামের বিভিন্ন আমলে দৃষ্টান্ত পেশ করব ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত আল্লাহ আমাদেরকে সহি সালেম রাখুন حفظوا تيراكم وفقكم الله السلام عليكم ورحمة الله وبركاته <تصفيق>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 डर आंतरिक बार्ता पृथ्वी सब चेसि वृद्धि पाधर्म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 जे आनव जतर सकल समस्या समाधान पृथ्वी मानव समाज